Thank you. পরের প্রথম ইয়েছে একটি বিষয় বুঝে আসছে সে বিষয়টি হল সহবা এবং সাহায্য আল্লাহরাবুল আলমিন আমাদের এখানে মারফুজ দাওয়ায় এবং মসজিদে মসজিদে কিছু সময় কাটাবার আল্লাহ বিশেষ করে সহগতে একটু সময় কাটাবার তফি আল্লাহ রাবুল আলম দান করেছেন এটা অনেক বড়ো আমাদের জন্য অনেক এবং সহাত হচ্ছে দিন অর্জনের এবং দিনের প্রেরণা বাড়ানোর দিনের উপর অটল থাকার প্রধান উপায় কাদেরের যেটি আয়াতি লাইলাতুল কাদের পৃথিবীতে অবতীর্ণ হন এবং জিব্রিল আলহিস ওয়াসাল পৃথিবীতে আসেন এর এক তাৎপর্য এটাও হতে পারে যে এর মাধ্যমে উত্তম হয় শ্রীবনে কাছিরে এই আয়তের প্রসঙ্গে একটি বিষয় একটি নৌকা উল্লেখ করা হয়েছে সেটি হলো যে জিক্রের মজলিসে ফেরিস্তাগণ অবস্থান করেন ফেরেস্তাগণের আগমন ঘটে এবং যে মজলিসে আল্লাহ জিকির হয় দিনে আলোচনা হয় ওই মজলিস সম্পর্কে শহীদ হাদিসে বর্ণিত হয়েছে যে ওই মজলিসে ফেরেস্তাগণ আসেন এবং ফেরেস্তারা ওই মজলিসকে বেষ্টন করে নেন तो भलो अमल जो एवं जखने भलो मानुषर इज्तेमा है अल्लाह रबुल आलम जिकिर है फेस्तागण आगमन फिरिस्तागण आगमन घटार विषयटी रसुल करीम सल्ला वसल्ला मेहदी शरीफे बर्णा कर जिक्र मजलिस के फिरतागण बेस्टम कर फेरिस्तागन जिक्र मजलिस के बेस्ट करार बेस्टम करा जिक्र मजलिसर एक फायदा हिसेब उल्लेख कर তো ফেরেস্তাগন যদি জিকিরের মজলিসকে বিশ্রম করেন তো এর দ্বারা আসলে ওই মজলিসের লোকদের কি উপকার হয় এক তো হলো এহাদিশও আছে যে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে তাদের আলোচনা হয় আল্লাহ রাবুল্লাহ আলমিন খাস মজলিসে ওই ব্যক্তিদের আলোচনা করে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় কিন্তু জিক্রির মজলিস ভালো কাজের মজলিসকে ফেরস্তাগন বিশ্রম করে সেখানে ফেরেস্তাগনের আগমন ঘটে অবস্থান ঘটে এটাকে হাদির শরীফে জিকিরের মাজলিসের একটি ফায়দা হিসেবে উল্লেখ করা হয়েছে একটি খজিলত হিসেবে উল্লেখ করা হয়েছে আসলে এটা খজিলত কেন জিকিরের যদি আগমন ঘটে আমরা তো দেখি না কিন্তু ইমান রাখি রসুলের করিম সাল আলী ওয়াসাল্লাম রেশাদ করেন এই কথার শত সত্য আগমন তাদের জিকিরের মাজলিসে অংশগ্রহণ সেই মজলিসকে বেষ্টন করে নেওয়া এই আমাদের জন্য লাইভের বিষয় रसुल सल्लासल्लम संबंध भित्ती हमें यह विषय ईमान रखी एवं विषय शतभाग्य दी तो, तो फेरस्ागन जी जिक्र मजलिस आगमन करें तो एर द्वारा ओ मजलिस लोक देर उपकार तो तो कि उपकार तो संभवतार्थी भूल हजला देवे सम्भवतः तात्पर्यता हे परे जे फरिश्ता गण अल्लाहबाकर नैपटप्राप्त बंदा पवित्र सत्ता ते সোহবত এবং সাহাচরের মাধ্যমে কিছু না কিছু পরিবর্তন ইনসানের মাঝে তৈরি হয় তো সোহবত এবং সাহাচারজও এটা অনেক বড়ো বড়ো বিষয় তো লাইলাতুল কাদেরের ব্যাপারেও কোরআন মজিদের এর সাদ হয়েছে যে এরাতে ফ্রেশ তাগান অবতীর্ণ হন এবং জিবরি লাহিসুলসালাম এরাতে অবতরণ করেন তাদের অবতরণে পৃথিবীতে অনেক তাৎপর্য রয়েছে কোরআন মজিদের এ থেকে থেকেও ইঙ্গিত পাওয়া যায় যে বিভিন্ন কারণে তারা আগমন করে কিন্তু এই রাতে বিশেষভাবে তাদের আগমনের এবং মানব সমাজে তাদের অবস্থানের এখানে কিছু সময় তাদের অবস্থানের ফায়দা নিশ্চয়ই এটাও হবে তাৎপর্য এটাও হয়ে থাকবে যে তাদের সহগত এবং সাহাচর্যের মাধ্যমে নৌমিনদের উপকার হবে আল্লাহ রাফুল আলমিন তার এই নুরানি মকলুদ্দের সহবতের মাধ্যমে মুহুমিনদের উপকৃত করে তাদের গোয়ার মাধ্যমে মহমিনদের উপকৃত করে তাদের সোহবত এবং সাহায্যের মাধ্যমে মানুষের অন্তর জগতে কিছু না কিছু পরিবর্তন ঘটে সহবতের মাধ্যমে যে মানুষের অন্তরে পরিবর্তন ঘটে এটা তো ইন্দ্রীয় গ্রাহ্য বাস্তবতা আমরা এটা উপলব্ধি করি যে আমরা যখন মসজিদে আসি তখন আমাদের মনের অবস্থা একরকম হয় মসজিদের বাইরে বিভিন্ন পরিবেশে যখন থাকি পরিবেশ যেমন মনের অবস্থাও ওরকম ওরকম হয় তো পরিবেশ এবং সাহায্যের আসল এবং প্রভাব এটা আমরা উপলব্ধি করি তো যদি ভালো মানুষের সহবাদ উর্জিত হয় এবং আল্লাহ রবুল আলমিনের ভালো মাহলুকের সহবাদ এবং সাহায্য যদি অর্জিত হয় তো এর মাধ্যমে অবশ্যই মানুষের দিনের পথে অগ্রসর হওয়া মানুষের অন্তরের অবস্থার পরিবর্তন ঘটা আমল এবং চরিত্রে সংশোধন এই সকল বিষয়ে প্রভাব রয়েছে এই সকল বিষয় আল্লাহ রবুল আলমিনের আদেশে এই সকল বিষয় সহব দেয় তো আল্লাহবাক আমাদেরকে কিছু সময় এখানে মসজিদে ফেরেস্তাদের মাহলে এবং ফোকাহামের ফোকাহিদ্দিনের সহবতে আসাদামের সহবতে এখানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এটা আমাদের জন্য অনেক বড়ো সৌভাগ্য আল্লাহর রব্বুল আলমিন এই সহবত থেকে অনেক বেশি ফায়দা অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন আহ্বান